আবু হুরাই রাহ রাজিল হতে বর্ণিত নবী সাল্লাই সাল্লাম বলেছেন প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল হবে আর তাদের অনুগামী দলের চেহারা আকাশের উজ্জ্বল তারকার চেয়েও অধিক সুন্দর ও উজ্জ্বল হবে তাদের অন্তরগুলো এক ব্যক্তির অন্তরের মতো হবে তাদের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না কোনো হিংসা থাকবে না তাদের প্রত্যেকের জন্য ডাগর ডাগর চোখওয়ালা দুজন করে এমন স্ত্রী থাকবে যাদের পদতলের অস্থিমজ্জা ও গোস্ত ভেদ করে দেখা যাবে